আর কামেল দিন পালন করা দুনিয়ার মধ্যে ততদিন সম্ভব না যত দিন পর্যন্ত বাতেল শক্তিশালী আছে আল্লাহ আল্লাহের মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে কামেল দিন পালনই আবদুল্লাহ রাজি আল্লাহ শুধু আমলগত ভাবে কি রাখছেন অন্যান্য মুসলমানদের সাথে পার্থক্য রাখছে এটা আল্লাহ নজর করে কামেল দিনের ভিতরে প্রবাস করার জন্য নিষেধ দেওয়া হয়েছে এর অর্থ হলো টুকু মানে ভিন্ন চিন্তা পোষণ দ্বারা দিন কামেল হয়নি খাওয়া ইসলাম ধর্মে এটাকে নিষেধ মনে করি না ওই আমারা নামে খাব না এটাকে অপূর্ণ তার পরিপন্থী পাকা খাইতে পারছেন আর কামেল দিনের জন্য অপরিহার্য হলো দিনটা বিজয়ী হওয়া ঘোষণা আল্লাহ যে শেষ না হবে আর দিন পরিপূর্ণ না হবে তো পরিপূর্ণ দিন আসা এটা আল্লাহ রবহামের পক্ষ থেকে খাস আলফাজের দ্বারা ঘোষণা যেটা হবে কিতালের দ্বারা আর রসল সাল্লামের জীবনের মধ্যে যদি আমরা দেখি এটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় মক্কায় রসল সালাম তেরো বছর মেহনত করছেন রসোল্লাহ তারা কিন্তু তাদের এই মেহনতের এর পরেও শুধু মক্কার একটা শহর এখানের মধ্যে পরিপূর্ণ দিন আসেনি যেন আল্লাহ রব আলমী একেবারে স্পষ্ট ভাবে মানে সূর্যের মতো পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ যে ঘোষণা করছেন যে করো তাহলে কেটাল করোর্ণ দিন আসবে সারা কোন উপায় নেই দিন আনায়নের জন্য এমনকি রসোল এবং সাবে কোন লবরণ মিনাল মহাজিরও যদি হয় তাদের জন্য এটাই দেখো ব্যবস্থা তেরো বছরের মেহনতার পরে আলাই কালিমাতুল্লা দিনের গালবাই দিন প্রতিষ্ঠার ফিটনা নির্মূলের যে ফল এটার অবস্থা এই পরবর্তী দশ বছরে রিজবানুল্লাহ যারা রসুল সোল্লা আলি ইসলামের যথাযথ কি ছিলেন আদর্শের অনুসারে ছিলেন এবং রসুলের শিক্ষাটাকে সঠিকভাবে তারা বুঝছেন এবং আমল করছেন এদের ব্যাপারে কোন মুসলমান দিমত পোষণ করতে না। তারা রসদামের এইটাকেই ধরছেন আর এটা নিয়ে সারা পৃথিবীতে সরে পড়ছেন যার ফলে দেখা গেছে মোবাইয়ার তরানোর সময়ে ইসলামী রাষ্ট্রের পরিধি হইলো চৌষট্টি লক্ষ ছষট্টি হাজার বর্গমার নতিজা এত বিশাল আকারে আসছে শেষ জমানায় যখন নাকি একেবারে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে পৃথিবীর যত বড় ফিটনাস এর মধ্যে বড় ফিটনাস হলো দার্জালের ফিটনা যার কারণে নু আলি হিসালাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার উন্মুক্ত দার্জালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গেছে অথচ এটা তার বিষয় যে আসবে সে কেয়ামতের পূর্বে সময় তার ব্যাপারে সতর্ক করা এই জন্যই হবে যে উনি এসে বিরোধীদের সাথে পেতাল ই পরিচালনা করবে এবং ওনার মাধ্যমে কি আসবে একটা সন্তোষজনক ফল এবং ফসল হাতে আসবে এই সমস্ত শরিয়তের বিষয়গুলির প্রতি লক্ষ্য করলে কোরআন করিমের এই আয়াতের মর্মটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় যে মুসলমানদের মানে সব আমাল রক্ষার জন্য আল্লাপ যে এর বিষয়টা আসলে হলো বাস্তব সম্মত বিষয় আমরা যত দিকেই ঘোরাঘুরি করতেছি যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানে উন্মতের মধ্যে এই বিষয়টা না আসবে ততদিন পর্যন্ত উম্মত। কারণ আমলি ময়দানে নিয়ে আসার সুরক্ষা কি এটা স্বাভাবিক দেখা দিয়ে গেছে আবু হরের মধ্যে আসছে যে আং নাস লিন নাস। বলছেন উমির তোয়ান আমার মৃদ্ধ হয়েছে কিতাল করার জন্য আর বাস্তব পর্যন্ত যে যেমন মুসলমান হওয়ার ছিল আবু জাহেদুল আলা আল্লাহ ওরা আসবে না ইসলামের ভিতরে কিন্তু যেগুলি আসার ছিল তারা তেরো বছরে আসেনি কিন্তু যখন বিজয় হয়ে গেছে ওরা ইতাল হুলি দিন ইল্লাহি দলে দলে মানুষ ইসলামের ভিতরে চলে আসছে সারা পৃথিবীতে তারা জান্নাতের পথের দিকে রানা হওয়ার জন্য ব্যবস্থাটা কি ব্যবস্থাটা এত জরুরি জিনিস যেটা এই জরুরি বিষয়টাকে আল্লাহ রব্লা আলমী অস্পষ্ট রাখবেন এটা হতেই পারে না আর দিন প্রতিষ্ঠা করা আল্লা রবুল আলমীর পক্ষ থেকে রসেন কে দিয়া এটা বাস্তবায়ন করে দেওয়া হয়েছে নামাজ ইবাদত নামাজের কাইফিয়ত হাই আটার মতো আইজিন শুধু সার্বিক ভাবে নামাজের অর্থ নিয়ে কেহ যদি বা নামাজের উদ্দেশ্য কোন একটা বিষয় ইয়া অবলম্বন না করে কোন দিন সে নামাজি হবেন যেমন পাকিস্তানের একটা গ্রুপ আছে ওরা পাঁচ রক্ত কি করে জিকি করে এ এই আত্মের সাথে নামাজাতে পারেনা নামাজি জিকি গ্রুপ নামাজের অর্থ দোয়া কেউ যদি শুধু সময় মতো দোয়া করে যায় ইয়া অবলম্বন না করে আর এটা হবে না যত করতে সাথে কান্নার ঢেউযোগ্যতা পাবে না নামাজের বিকল্প সেটা হবে না যতই আবেগ সেখানে কাজ দিন বিজয়ী করার জন্য দুনিয়ার এই ফিটনা নির্মূলের জন্য আল্লাহ তালা স্পষ্ট হাস শব্দে বলে দিছেন পরবর্তী সময় বেয়াতে মানুষ ওখানে বেহাতিল তেতাল আগের অবস্থা গুলি কি ঘটনা করছেন মানুষ করছেন আমার পর্যন্ত এই বিষয়টা রসম রেখে গেছেন স্বাভাবিক রামের জীবনের যে সময় রচরের পরে এমন একটা পরিস্থিতি আসছে যখন শুধু মক্কাম আর পথ মন করছেন সবগুলোর বিরুদ্ধে একটা পথাবলম্বন করছেন যত ফিটনার সব একটা পথ বিভিন্ন ফিতনার মোকাবেলায় বিভিন্ন পথ দাঁড়ানি কিছু ভণ্ড ফিতনা কিছু পূর্বের জাহিরি দিনে ফিরে যাওয়ার ফিতনা। কিছু জাকাত শিকার করার ফিটনা এই সবগুলো ফিটনার বিপরীতে শিকারকারীদের মোকাবেলায় অন্যান্য সাহায্যের বিরুদ্ধে আপনি কিভাবে কেতাল করবেন যারা লায় না পারে অথচ বলছেন যে লায়না পরে পর্যন্ত আমার কেতাল করতে বলেছে ওরা শুধু লাইন পরে না আকালা যাবি হাতানা বলা অন্য নয়বাদ সব ইসলাম অনুযায়ী অমান্য করার দ্বারা সম্পূর্ণ একটা চুল পরিমাণ শারদাশ নাই যদি হালতটা এমন হয় যে সারা পৃথিবীর সবগুলো অমরি মূল ইসলাম গ্রহণ করে ফেলবে যদি চুল পরিমাণ ইসলামের একটা কোনো বিষয় কী হয় ছাড় দেওয়া দেওয়া হয় এই অধিকার কার আছে সবাই মুসলমান বানায় ফেলে আমার দ্বারা হলো আল্লাহর কাছে আমি অবশ্যই দিন আল্লাহর বিধানগুলো গুলো হয়ে যাওয়ার পরে দিন হাকুম আল্লাহ ঘোষণা দিয়ে দেওয়ার পরে এখন এখনদের মধ্যে কিছু কাটচাট করা কিছু বাদ যে কোনো অবস্থায় গোহাই দিয়া এটার অবকাশ এখন নাই। নেই কেউ যদি এখন বলে যে মক্কার জিন্দগিতে সুদ হালাল ছিল সে সময় অর্থনৈতিক দুরবস্থা ছিল কেউ কেউ প্রতি কি ছিল না ছিল না মুদিনের জিন্দগিতে গিয়া যখন নাকি সহমর্মিতা এমন পর্যায়ে পড়ছে যে যুদ্ধের মাঠে প্রচন্ড কৃষ্ণ সময় মৃত্যুর মুহূর্তে পানি আরেকজন দেয় বকরির মাথা সাত গোর ঘরে আসে মেহমানের জন্য বাতি নিবাহ মেহমানরা খাবার খাওয়াইয়া দেয় এবং সেই সমাজের মধ্যে অর্থনীতির ব্যাপারে আলাইয়া কেহ অসহায় বালবা ঋণ রেখে গেলে সেটার দায়িত্ব আমার যেই দেশের সরকারের ঘোষণা দিবে যে কেহ ঋণ রেখে গেলে ঋণ পরিশোধের দায়িত্ব সরকারের সেই দেশের সাধারণ নাগরিকরা একেবারে ঋণ দিতে ভয় হবে যেন কারণ সেনা দিতে পারলে সরকার আমরা দিবে না ওই পরিবেশ যখন হয়েছে আল্লাহ সুদ হারাম করে দিচ্ছি কারণ সেখানে সুদ খাওয়ার কিনে কোনো নাই এখন যদি এই পরিবেশ শুদ্ধ দোহাই দিয়া বর্তমানের সাথে সেদারে মিলে আর বলে যে এখন ওই মদিনার ওই পরিবেশ আর নাই কেউই কাউকে ঋণ দেয় বরং উল্টা পেটের মধ্যে চুরি ঢোকায় আরেকজনের পয়সা নিয়ে যায় এখন বাধ্য হয়ে আমি সুদ গ্রহণ করতেছি এদের কি অবকাশ দেওয়া যাবে বিলকুল না হুকুম নাজেল হয়ে যাওয়ার পরে এখন এই পরিস্থিতির হুকুমটাকে টলানোর আর অবকাশ নেই এবং ইজমা হয়েছে যে এই মার্কা মুরতারদের মোকাবেলায় কি অন্য কোন পদ্ধতিও না কেমনটা বলতে পারতো ওরা তো একটা যুক্তি দেখাইতেছে হির হুম কি হিমবিহা ও কল্যাণ আলিহীন যে আল্লাহ রসুল কে মুখাত করা হয়েছে যাদের মাল নিয়ে তাদের দিল পরি আমরা এই যুক্তি ছিলাম গিয়া যা দিল হুম বিল্লতি উদাহিনা এই আয়াতের উপর সাহবা যে সমস্ত তেলের জামাত পাঠান এই আয়াতের বিরুদ্ধে তারা তেলা দিতেছিলেন এই আয়াত সবাই ভুলে গেছেন সে সময় এ তো এখনো পতিত হয়তো ইপদ ধরণ নেই ইতি দাদ পূর্ণ দিন সার দার্তে দাদ দিনের অংশ বিশেষ সার দার দাদিন এই যে একটা দাদা কোন সুরোতে হয়েছে আল্লাপাকে নাজেল করা বিষয়টা রে যারা মানে না পছন্দ করে না তাদের সামনে এই লোকগুলি গিয়ে কি বলে সানতিমৃ কি কি বিষয় আমরা তোমাদের অনুসরণ করবো কিছু বিষয়ে যদি আল্লাহর নাজল করা বিষয়ে যারা মানে না ওদের অনুসরণ করা হয় খালি তাহলে আল্লাহ নাজল করা বিষয়ে যারা মানে না এদের অনুসরণ না এদের সহায়তা যদি করা হয় বিরুদ্ধে। এবং শরীয়তের প্রতিষ্ঠা কামনাকারীদের বিরুদ্ধে এদেরকে যদি সাহায্য করা হয় তাহলে সে কোন প্রকারের একতাদের শিকার হয়ে যায় সেই অবস্থায় করণীয় কি ওদেরকে বোঝানো কুকুর কামরাইতে আসতেছে এখন করণীয় কি তারা বোঝানো আল্লাপাকে স্পষ্ট করছেন কাপের রা চিরদিন তোমাদের বিরুদ্ধে দুইটা বিরোধ দল থাকতেই সৃষ্টি করছেন আল্লাপা এভাবে আর ওরা বিরোধিতা করতে করতে থিতাল চালায়া যাবে চিরদিন এবং কিতালটা চালাবে তোমরা তাদের উপর কিতাল না করালো কিছু জন্য হাত্তা কুমার দিন থেকে ফিরানোর জন্য বাস্তবায়ন করবে কিতালের মাধ্যমে কোনদিন তারা ক্ষণত দেবে না আর আমাদের উপর তার হুকুম হইলো যে ওদের বিরুদ্ধে তোমরা কেতাল করো কু হুম ইউ কুম তোমাদের হাত দিয়ে আল্লাহ তারা ওদেরকে আজাদে কিন্তু দফা না থাকলে মসজিদ এটাও রক্ষা পাবে না যেখানে আল্লাহর নাম বেশি বুঝি নেওয়া হয় বাস্তবে আমাদের দিন যা আমরা পালন করতেছি আসলে কি তার সেই হাকিৎ সম্পন্ন হচ্ছে কোনটা এখানে আল্লাহাক সব নবীর নির্দেশ উম্মানিব যে আল্লাহর ইবাদত করো তা করার দ্বারা আল্লাহর দিনের বিরুদ্ধে যাদেরকে যারা নেওয়া যেতেছে ওদেরকে বর্জন করার মাধ্যমে আল্লাহর ইবাদতটাকে প্রতিষ্ঠিত করো আমাদের হালতটা হয়ে গেছে ওদেরকে মান্যতার মাধ্যমে আল্লাহর করে যাচ্ছি সব নবীর কাছে আল্লাহের বর্জন করার দ্বারা আল্লাহরটা আদায় করতে হচ্ছে আমাদের এটা সারা স্বাধীনভাবে মসজিদ এল্লাপাকের কথাটা বলা যায় না যায় এটা কি মসজিদ রইল আর দিন এটা দিন না যোদ্দুর সুবিধা পেলে পালন করলাম আর যোদ্দুর ব্যাপারে ধাক্কা বাদ দিয়ে দিলাম ইহু দিদির ছিল সুবিধা টুকু প্রকাশ করতো আর সুবিধা টুকু প্রকাশ করতাম তুই আলু না তিস বিভিন্ন রাসায়ন টুকরা টুকরা না হ্যা আনু হোমুল্লাহ আনু হোমুল্লা গোপন করা কি সবটা গোপন করার লাগে আমি যে হালত ধরে আছি আমার সাধারণত অনুসারী সাধারণ জনগণ আমি তারা রোগী আমার কাছে মারাত্মক একদারা কি বিষয়টা তার কাছে গোপন করা হলো না গোপন করার যারা জানে তাদের হয় যারা জানে না এদের হয় না কত বড় মারাত্মকুল্লাহন কি এর দ্বারাই হাদিসের ওই হাদিসের মর্মটা জীবনযাপনকারী ব্যক্তি হবে কতলা বিলতা হত্যা হওয়া অথবা মৃত্যু বরণ করা যেখানে হত্যা এবং মৃত্যুবরণটা স্বাভাবিক এবং খুব সহজে পাওয়া যাবে সেই জায়গায় সে যায় খারাপ করতে যারা থাকবে সবাই ফিটনার সাথে আমি বাইরে জরুরি বিষয়টাকে যখন তাকে বলতেছি তখন সে কি ভাববে যে আরো জরুরি বিষয় আমার জন্য রয়ে গেছে তাহলে আমি তারা ফেটনে ফেলে দিলাম না বিশাল সময়ের জন্য অস্পষ্ট কারণ পেরে গেল না মানের অবস্থাটা আমার দ্বারা সৃষ্টি হলো না কৌশল বিভিন্ন ভয় বিভিন্ন কিছু চিন্তা ভেবে তার কাছে প্রকাশ করতেছি না সে জানবে কিভাবে যে এখানে আরো কিছু রয়ে গেছে আমি মানুষ এই একটা কিসের মধ্যে আছে এই অন্ধকার অবস্থার মধ্যে রয়ে গেছে যার কারণে এমন অবস্থা বোঝানো হয়েছে কি একটা মারাত্মক ঘৃণীত জিনিস এটা কি জেহাদের একটা অস্ত্রনা হাতিয়ানা ধরোবার যেটা ছিল বোমা কি সেই ধারার একটা জিনিস না এটা কাপেরদের জন্য ব্যবহার করা সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা এটা একটা অবৈধ জিনিস মুসলমানদের জন্য ব্যবহার করা এটা একটা অবৈধ জিনিস ইসলামের পক্ষে যারা অস্ত্র আমিও যখন মুত লোকান বলি যে আমি আমরা সন্ত্রাসের সাথে নাই বোমা মাজির সাথে নাই তাহলে আমিও কোনটাতেই সমর্থন করে দিলাম প্রচ্ছন্ন ভাবে যে হ তারা খারাপ ধরে এই কাজগুলি করতেছে তিনি মুক্ত ছিলেন তিনি এক সময় কাকারিদের জন্য সুযোগ হয়ে যাবে বলার যে দেখো তোমাদের নবী ভালো থাকা সেই সন্ত্রাসী ছিল আর এটা কাকার বলতেছে সালমান রসদি সে রেডিও কুলনে ভাষণ দেয় জার্মানে আছে সে কি বলছে সে বলছে একদিন বুঝতেছে যে কোরআানে মানে জাহাদ শিখায় না মানে কোরআনে সন্ত্রাস নাই ইসলামের সন্ত্রাস নাই তাদের কথার হচ্ছে বাস্তবে হক কথা বলছে সে বলছে খারাপ উদ্দেশ্যে কিন্তু সঠিক মর্মটা হচ্ছে তারা জাহাদ রেখিনাম দেয় সন্ত্রাস এখন যে বলতেছে কোরআন সন্ত্রাস শেখা দেয় মানে কি জাত শিখায় কথাটা মিথ্যা না সত্য বক্তব্যের প্রকাশটা তার বেদবীমূলক হয়েছে কিন্তু বাস্তবতায় নিরিখে কি তারটা সত্য হয় আর যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখায় না শুধু বেদবি মূলক কথা হবে দেখে সন্ত্রাস কথাটা ব্যবহার করা না কিন্তু বাস্তবে সন্ত্রাস বলতে তারা যেটা বুঝেইতেছে কোরআন কি এটা শিখায় না শেখায় না শুধু শেখায় না আমরা ওদের এই মানে ইয়ের ভিতর খপ্তরের ভিতরে পড়ে গেছি আমরা সাধারণ মানুষ ওদেরকে এই খপ্তরের মধ্যে ফলায় রাখছি তারাও বুঝতেছে এটা মুজাহিদের বিরোধী মুসলমান এখন একটা দিনের ফরজের বিরুদ্ধে যদি কেহ থাকে সে মুসলমান থাকে কেমনে থাকে মুসলমান না থাকার জন্য শুধু স্পষ্ট মুখে গইলা কাপড় কুপুরি অবলম্বন করা লাগে ইকফারুল হাইদিন জানো শাখা তাল্লায় অনেক গুরু মেসাল আনছেন যে কাজের দ্বারা কি হয়ে যায় তারা কি বলছিল যে আমরা আসলে এটা কুকুরের নিয়তে করে নিই ইনামা নাল আমরা শুধু এমনি তামসা ছিলাম আমরা একটু আড্ডা দিতেছিলাম নাকুজুর কথার মধ্যে একটু মাত্র হয়ে গেছি আমাদের ইচ্ছা না কুপুর অবলম্বন করা তোমরা ইমানের উপরে কি করেছো কুকুরের আসলে কাফের আসলে কাপের কাজের যায়। অ্যাঁ একটা ফরজের বিরোধিতা করার দ্বারা সে ইস্তর তো হয়ে যায় হুসেন আহমদ বন্দরের রহমতাই মা আরেফের মধ্যে বক্তব্য যে অন্য অন্যান্য প্রকার কিতাবের মধ্যে ওনার এমন কোন কাজ যে মুসলমান এবং কাপের যুদ্ধের মধ্যে কাপের যে সহায়তা করবে সে মুখে কালিমা উচ্চারণ করে ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাপের কাপের মুখে কালিমা উচ্চারণ করে না কিন্তু বন্ধু বানানোর অর্থ এমন তাদের মধ্যে গণ্য হবে যে শিলা ইয়ারিফুল মুসলিম হল মুসলিম মুসলমানের সে নির না এবং সে মারা গেলে তা আত্মীয় স্বজনরা তার কি না এমন ভাবে কাপের হয়ে যায় শুধু তাদেরকে বন্ধু বানাইলে বন্ধু বানানো এখন যখন মুসলমানের বিরুদ্ধে পুকুরের দ্বারা নদীয় বাজিলাম কেমন প্রকট ভাবে তাদের মধ্যে প্রকাশ পেতেছে যে কিছু বিষয়ের মধ্যে কাপের কি করতেছে সব বিষয় মানা জরুরি না কাপের হওয়ার জন্য জন্য কিছু বিষয় মানলেই এই অবস্থায় পৌঁছে এই যে ইসলাম হারা ইমান হারা হয়ে যেতেছে এটার দায়ী দায়িত্বটা আসলে কারঘারে কাটতেছে তারা যে এইভাবে বেইমান হয়ে যেতেছে এটা আসলে তাদেরকে নকল শেখায় মুস্তাহাব শেখায় আদাব শেখাই কিন্তু তাদের যে ইমান নষ্ট হয়ে যেতেছে এটা শেখাই না তাদেরই ভয়ে আমাদের দ্বারা যেতেছে জেহাদ অনেক পরের জিনিস কিন্তু যারা করবে তাদের জন্য রাস্তাটা খোলা হয়ে যেত আমরা যদি সহিথাটাকে মনে করতে বলে দিতাম যারা করবে তাদের জন্য বাধা হয়ে আছে যে আমরা সহি কথাটা বলি না যে কথা বলে মানুষের দলে নিতেই যে যদি নাকি যে বিষয়টা মনে হয় যেত এগরাম বলে না কেন আর তো রাস্তা দেখায় এরা কি বলতো এটা ব্যাপক ভাবে মানুষের একটা দলিল যে তারা তো করে নাই তারা বলে হতো না সুতরাং কেহ কেউ যে বলে এটা এইটা যে শুনি এটা আমরা কিভাবে মানি এটা তাদের কিন্তু একটা মোটামুটি যদিও আল্লাহর কাছে উদয় হিসাবে এটা গ্রহণযোগ্য হবে না চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জাজ কর্তালে গিয়ে সে আটকে যাবে জাহিরি ভাবে কিন্তু তার জন্য বড় একটা দলিল রসাল বলছেন যে আমি তোমাদেরকে বেকারে কি করতেছি সতর্ক করতেছি আসলে এরা কি হাওয়াই কোন অন্তর্ভুক্ত না জানি কোন অবস্থায় আমরা অপিরাজী এই আতঙ্কটা সাধারণত আমাদেরকে ধরে না আমাদের অবস্থা হইল যাহা বলিবো তাহা সত্য বলিব কবু মিথ্যা বলিব না তবে সব সত্য না অবস্থা দেখুন কত কথা যাহা বলিব সত্য বলিব না সেই দায়িত্ব কার আমরা যদি মানুষদেরকে বিষয়টা শুধু পরিষ্কার করে রেখে তাহলেই কিন্তু দেখা যাইতো যে আলহামদুলিল্লাহ কাজ দাঁড়ায় গেছে অলামে কেন এটার উপর ধাক্কা হবে এতটুকু ধাক্কা যদি আমাদের সহ্য না হয় এবং ধাক্কার সাথে সাথে যে পরিমাণ ধাক্কা আসবে সেই পরিমাণ আলো সবরের পরে কি আছে যখন সবর করবেশ বিপদ না আসলে কিছু সবর বিপদ তো আসবে ধাক্কা তো আসবে আর দুনিয়ার সময়টা সুখে কাটাই দেওয়া জন্য না জন্য এই বিপদটা যদি আমার উপর আসে এটাই আমার জীবনটা সফল জীবনের এই সময়টাই আমার সফলভাবে কাটলো যাহেরি অস্থিরতা দেখা গেল কিন্তু আল্লাহ নেই আর আমি যে সুখ সুবিধার অবস্থায় আছি আল্লাহ করতে চান আল্লাহ ইসলাম গরিব মা বা এখন কি ইসলাম খুব শক্তিশালী অবস্থায় না অসহায়তার অবস্থায় ইসলাম যার রুহ সেই দেহটা কিভাবে শক্তিশালী থাকে আর কি থাকি। যার রুহ হইল কি ইসলাম সে রুহটা হইল কি এখন দুর্বল দেহ কিভাবে এখন শক্তিশালী থাকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে সে অস্থির হওয়ার কথা সে বেথা যন্ত্রণায় অনু কথা কোথায় আমাদের পর এক আঘাত ইসলামের উপর তো চলতেছে মুসলমানের উপর আঘাত ইসলামের মুসলমানের দাম বেশি নাম কিন্তু মুসলমানের উপরে যখন আঘাত হয় কোরআনিক নির্দেশটি মজদুম যখন চিৎকার করতে থাকে কেন তোমরা তাদের জন্য করতে আমি সেখানে মুসলমান পর্যন্ত নাফরমানি হয় আল্লাহ ব্যাপক আঘাত বলেন প্রকাশ্যে নাফরমানি প্রতিহত করার ব্যাপারে আমাদের কি পরিমান আমাদের তৎপরতা চালু আছে যতটুকু সুবিধা ততটুকু কাজের জন্য আমরা আল্লাহুল্লাহ আছি কিন্তু এই যে প্রকাশ্যে নাফরমানি হইতেছে জগন্না বেশি হাম আজাদ দিয়ে তাদেরকে ধরবে হাতে স্পষ্ট আছে সে সময় আবাদতকারীদের আবাদত কবল হবে না দোয়াকারীদের দোয়া কি হবে না কবল হবে না তাহলে কি যেটার কারণে আবাদত গুলি কবল হবে না দোয়া কবল হবে না সেই কারণটা দূর করা খরচ হয়ে সেই কারণটা দূর করতে হইলে ঝুঁকি আসবে আর এই ঝুঁকিটা বরণ করে নেওয়া সারা উপায় আরো উন্নত অবস্থায় ছিল না স্বয়ং নিজস্ব সম্পদ ছিল তাদের সেইভাবেই এগুলি পরিচালিত হইতেছিল গ্রামে গ্রামে প্রতিষ্ঠান ছিল কিন্তু সেইগুলি এমন কালের গভে দিনই হয়ে গেছে দিনী প্রতিষ্ঠানগুলি টিকে থাকা এটা জরুরি কিন্তু সহি কাকেরা আমাদেরকে ভয় দেখাবে যে তোমরা এই পথে গেলে তোমাদেরকে ধ্বংস করে দিবো ফলা সাউন না সবাক শাওনি আল্লাহ বলছেন যে মানুষদেরকে ভয় না কারে ভয় পাও আমাকে ভয় পাও জমিন থেকে তারাই দিতে বলছে চার মাসের ভিতরে সব বিদায় হয়ে যায় সব যদি বিদায় হয়ে যায় মক্কার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি বিভিন্ন ধরনের কাজকর্ম সব স্টক হয়ে যাবে না তাদের অর্থনৈতিক বিপর্যয় আসবে না সেই ক্ষেত্রে আল্লাপা কি বলছেন রিজিকের মালিক কে আল্লাপা এই সব কিছু মধ্যে স্থবিরতা এসে যাবে এই আতঙ্কে তোমরা কি করোনা আতঙ্কে ভুইব না এই আতঙ্কে তোমরা জড়াইবো না এখন আমরা ভাবতেছি যে আল্লাহ হুকুম পালন করতে গেলে আমাদের উপর বিভিন্ন বিপদ আসবে বিভিন্ন ধরনের অস্থিরতা আসবে বিভিন্ন ধরনের তাণ্ডব আসবে ধ্বংস আসবে আসলে এইগুলো আমরা যদি এই পথে না যাই তারপর দুই দিন আগের পরে আল্লাহ পাখি স্পষ্ট বলছেন বল তারা কাহা যাবে কাফেরা ধীরে ধীরে ধীরে ধীরে খিচাই খিচাই খিচায় খিচাই খেঁচে শেষ করে দেবে তো কিছুটা অবস্থান শক্তিশালী থাকতেই যদি তুমি সচেতন হয়ে যেত কাফেরা জানানো এটা জরুরি না তার থেকে আমি গোপনটা আসবো নিরাপত্তার সতর্কতা হাইজর সতর্কতা হতো আত্মরক্ষা বস্তু ধরো এবং আসলে হা ধর এমন সতর্ক আমরা যে অস্ত্র ধরলামই না বুঝতে পারবো আল্লাহ তালা বলছে সতর্ক অস্ত্র ধরো সতর্কতা সর্বোচ্চ গ্রহণ আবার অস্ত্রে সতর্কতা এই দুটোর মাঝামাঝি হুকমটা দিয়েছে আল্লাপা কিন্তু আমাদের অবস্থা থেকে এমন সতর্ক আমরা এগুলির বিরুদ্ধে এখন সাফাই গাই শুধু আমাদের এত বেশি সাফাই গাওয়ার কারণে যারা পথে হাঁটতে চায় হাঁটতে পারে না এত বেশি নিজেরা সাফ আমরা এটা কার কাছে তা আল্লাহর কাছে না গন্ডার কাছে এটা হলো শিবত হুয়ালাওনা আহাদা মামিল যত আলমদের শিবত ছিল মুনাফেদির কাশিয়া তিল্লাহ আসাদা খাসিয়া মানুষদেরকে ভয় পেয়ে আল্লাহর ভয়ের মতো অতী ভয় এই পথে আমাদের বাধা কোনটা আল্লাহর শরীয়তে নাই এটা না মানুষদের ভয় আর মানুষদের ভয়ের কারণে বলছে রাস্তা ছেড়ে দিতে না তাদের থেকে যথাসম্ভব ভাই চাকরে করে ফেলতে সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে আমরা দিয়েছি ছেড়ে আরলের মাধ্যমে সাহবা আমল তাই ছিল কি হাতে এই আমলের সাথে সংশ্লিষ্ট বাকি সবগুলো আমল তারা হাঁকে কি মানে আমাদের মাদ্রাসা আছে হুলস হাঁকে কি মানাইনি ফুলস হাঁকে বেশি করা হয়ে যায় কিন্তু আমি হাঁকি করটা হাঁকে চর্চা ছিল মধ্যে হকাও ছিলেন রহস্যের কে হচ্ছিলেন মুক্তি কে হকা হচ্ছিলেন কারিকে হকা হচ্ছিলেন হাবেস কে হকাও ছিলেন কিন্তু সবার মধ্যে দেহাদ ছিল এবং দেহাদের কাজটা সর্বোচ্চ গুরুত্বের সাথে পরিপূর্ণ রূপে হচ্ছে যার কারণে সবগুলি তার হাকেছিল আমি মার রাত সেখানে খাইল করুনের মধ্যে এক দুই বার আক্রমণ ছিল না বছরের তিনশো পঁয়ষট্টি দিনের দিন আক্রমণ করতেছে আর পঁয়ষট্টি দিন শুধু কিছু মানুষ আক্রমণ করতে না সব খেলতে দিন কিছু মানুষের না সব মানুষের সবাই হ্যাঁ অন্য কাজের জরুর পরিমানে ব্যস্ত আছে কিন্তু স্বাভাবিক সবাই কোথায় জেহাদের মাঠে না আমরা বিভিন্ন বাড়িতে আসেন চার মাস পরে কমপক্ষে কেউ কয় তিরিশ বছর কাটায় আসে ওই মাঠে খাইল করুণের মধ্যে যে আমলটা এত ব্যাপক খারে চালু ছিল এই আমলটা কি ঘাইরে খাইর মার জুকু আমল অশ্রেষ্ঠত আমল কিন্তু আজ আমাদের হালত কি হয়ে গেছে এই হাইরুল কুরুনের মধ্যে মতো এই শাহাবাঈতের দ্বারা গৃহীত কাছে আমাদের জন্য কি হয়ে গেছে কম দামি হয়ে গেছে এর অর্থ হইল শাহাবাঈ কমের সময় শাহাবাঈ সাহাবাঈ কামের মাল সাহাবাই কালামের মেধা এইগুলো এত মূল্যবান ছিল না আমাদের এইগুলি যত মূল্যবান কেন কারণ তারা এটা জাহাজের মধ্যে কাটানোর দ্বারা ব্যয় করার দ্বারা তারা নিজেদের জীবনটাকে মনে করছে সফল আমি হয়। আমরা হয়েছে হওয়ার দ্বারা মনে করি লসে পেরে গেছি আমার গুরুত্বপূর্ণ কাজ বস্তু একা জায়গা আমি কেড়ে গেছি হাসারে পেরে গেছি তাইলে একই দামে দু জিনিস বিক্রি হইলো এটাও বিক্রি হলো সেটাও জাহাদে বিক্রি হইলো এই লোকে নিজের জেহাদে বিক্রি হেরা সেটা বলতেছে আমি সফল হয়েছি আর ওই লোকে বলতেছে যে আমি কম দাম পাইছি তাহলে ওই লোকের জিনিসটার দাম আরো বেশি ছিল আর ও একশো টাকা বিচ্ছে সফল হয়েছে তাহলে একটা কি ছিল আরো কম দামের ছিল যাদের পথে সাহায্যের নিজেদের যান জীবন দিয়ে তারা বলছে আমরা সফল আর এখানে আমাদের জীবনের সময় জীবনের সম্পদ জীবনের মেধা খরচ আমরা মনে করি আমাদের দ্বারা যেন আমরা এটাই বোঝাইতেছি যে এটা একটা অহেতুক কাজ পাগলানি কাজ একটা অথচ দিনটা রে উদ্ধার করবেনি দুর্বাসা থেকে এই ব্যবস্থা এত শুরুতে চিকিৎসা এটা বলছেন এটাই আলমার মহব্বতের পরিচয় আল্লা পরিমান করতেছে ফিলিস্তিনে কি পরিমান নির্যাতন হইতেছে সারা পৃথিবীতে কি পরিমাণ নির্যাতন হইতেছে রং এক একটা এক এক জায়গার সুরত এক একটা কিন্তু দেহ তো কি এক জায়গায় হবে কোথায় ছিল কোথায় আমরা ওদেরকে বন্ধু বানায় চলাটা ইসলামের রীতি বানা গেছে ধর্ম এমন একটা হালত যেন আমাদের উপর এসে গেছে যত আল্লাহ না গুলি রে কাপের মারত রে বন্ধু বানায় চলা যায় তত যেন হেকমতের ভিতরে এর নাম হেকমত নবীরা পারলেন না হয়ে আসছে আমাদের পর্যন্ত সেই আলোকে ও একটা আমল ছিল যা দিল হমাসন ছিল তাদের সময়ে সেই অনুযায়ী তার আমল করে গেছে আসলে এখনো কাজ সম্ভব হ্যাঁ একটা কঠিন তারা তোমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া ক্ষতি করতে পারবে না সালাম যে আল্লাহর দিনের জন্য আমাদের যেই পরিমাণ ই যা হয়েছে আর কাউকে এই পরিমাণ হয় না তো ই যা এখানে পাওয়া এটা কিনা ব্যর্থতা না এটা হলো নবরতের মিশন সফল সবচেয়ে বেশি কামিয়াবি এটা আর এইবার ভয়ে জ্বর বোঝাইতে পারবে না লাপ বলে দিচ্ছেন বড়জুর আল্লাহ হকুমে আসলে কি আসবে আমার কষ্ট আসবে কষ্টের ভয় হুকুম সারিয়ে দিচ্ছে না কষ্ট কি করে বলতে পারব আর যত বড় কষ্ট আসবে নারী ইব্রাহিমের মতো তত বড় এর মধ্যে একটা কি আসবে ক্লিক কে আসবে মানুষে দেখবে যে আসলে সে কষ্টের মধ্যে পড়ে গেছে বাস্তবে সে কষ্ট করবে। না যদি পড়তো যেখানে আমেরিকা আক্রমণ করেছে সাতচল্লিশটা রাষ্ট্রিস্তানে দাঁড়ায় রয়েছে সারা পৃথিবীর আতঙ্কের বিষয় মনে তু হি বুহি আদু কাদের কে ভয় পায় তারা এখন আল্লাহর এই কাদের দ্বারা দেখে শুধু তারা টিকে না তেরো বছর সারা পৃথিবীর মধ্যে এখন সরে গেছে তাদের এই আমলটা সরে গেছে এক সময় না এক সময় তো মা এর আসতে মাস টা এখন পক্ষে হবে না কিন্তু আসার পরে কি হঠাৎ হটকেরা হয়ে যাবে না আগের এই সমস্ত চেষ্টাগুলি সেটার জন্য কাজ মানে কারণ হিসেবে গিয়ে গণ্য হবে একটা বিল্ডিং একশো তাল আপনি বানাইছেন একটা পুকুর ছিল না বরং কোরআন স্পষ্ট বক্তব্য হলো যে কুয়ার নিচে যে পড়ছে তার মূল্যটা কি বেশি মক্কা বীজের আগে যারা এই কাজে জড়িত হয়েছে পরে যারা জড়িত হয়েছে কাদের দাম বেশি অথচ পরের বালাদের জহেরি ফল বেশি এখন হালতটা হয়েছে এমন সাত্রি টিভিতে দাঁড়ায় গেছে আমাদের এখানে দাঁড়ায় নেই যেহেতু আমরা শহীমান হাজা অবলম্বন করিনি একটা ভুলিল কি আমাদের দেশে যারাই কিছুটা কাজের চেষ্টা করছে ওরা ওনাদের থেকে আন্তর্জাতিকভাবে যে কাজের রূপরেখা কাজের যে নকশা এটা কেউই ভালো করে নেই এটা বাস্তবতা একেবারে এটা বড় কথা না কোনো পাঁচ সাত একটা দেশে দাঁড়ায় যেতে থাকে কাজ সহিমান হাজ অবলম্বন করেন তারা এটা আমাদের দেশে দাঁড়ায় নেই এখনো আমাদের দেশের সিংহ ভাগ এই শহী মানুষটা কিছু মানুষ তৎপরতার সাথে শেষ বল ওনাদের সহি মানুষটা কে আমার শত্রু কে বন্ধু এই বিষয়টা শেখ হাইমানির একটা স্পষ্ট বক্তব্য আসছে ওনার মান্ধা যিনি প্রকাশ করে দিচ্ছেন আমভাবে সবার জন্য যে কে শত্রু কে বন্ধু এক নম্বর শত্রু হইল আমেরিকা এবং কি ইসরায়েল ওরা যতদিন শক্তিশালী থাকবে ফেরাপত কেমন হবে না কারণ ওরা হচ্ছে শক্তি তা কোন দিন ওকুল হন দিন প্রতিষ্ঠা হইতে গেলে এটার বাধাটা কি করতে হবে দূর করতে হবে তোমার ইয় পূর্বের অস্বীকার করে আল্লাহ বিশ্বাস না ইহা ইল্লাহ আগে গর শে এরপরে আল্লাহ কি করা প্রতিষ্ঠা করা আমরা আল্লাহ বিশ্বের করতে এটা হবে না আচ্ছা একটা শেয়ার করে কোন ইয়া জানি আল্লাহ বি হো শৈতান বি রাজি আমাদের হালতটা যেন এমন হয়ে গেছে যে সবাই রেখে করবো না এটা কি দিন না এক বেজার করতেই হবে এক পক্ষ শত্রু হবে আর এক পক্ষ বন্ধু হবে কিন্তু এটাকে ঘোলায় যে শত্রু হওয়ার কথা এর সাথে মিল দিতেছি আর যে যার জন্য আমার জীবনও বানাইছি ছোট ছোট কারণে ওয়াহিদিন আল আরবি নাকা দিন ওয়াহিদিন আল আজমিও নাকা জসাদাহিদিন আল আসার ও ওয়াহিদিন আল মহাজির ও ওয়াহিদিন এমন বলছে শুধু মুসলমান হওয়ার কারণে শেখ জাসিন্দী আমলি হোক আর বদ আমলি হোক তার জন্য আমার জীবন করতে আসবে এই হালতটার নামই নফির যে হালতে রফি রসবের নিয়ে বের হয়ে গেছে এই হালতটা সৃষ্টি হয় এটার নাম কি নফির নাকি নামাজ রক্ত হইলে নামাজ ফরজ কেউ আজান দেহ যদি আজান কি এখন আর দিফাহ হালতে কোনো আমির শর্ত না কিন্তু কাজ করার সময় যাদেরকে পাবে ঐক্য হয়ে যাওয়া জরুরি কুই কাজ করে না লাল টুকাল্লা একা হইলেও তার উপর ফল হয়ে গেছে একার জন্য কোনটা পঞ্চম নম্বরের জরুরত আর প্রথম জরুরত দ্বিতীয় নম্বর নকশো তৃতীয় নম্বরে অওলা তৃতীয় নম্বরে ইজোর চতুর্থ নম্বরে মাল পঞ্চম নম্বরে মাল পঞ্চম নম্বরের জন্য মারামারি করতে করতে মেরা গেল শহীদ হয়ে যায় আর দিনের পর আঘাত হইলে মাদের ক্ষেত্রে সার দেওয়ার অবকাশ ছিল দিনের পর আঘাত ক্ষেত্রে সার দেওয়ার অবকাশই নেই সেখানে কি একাকে মারামারি করতে করতে মনুষ্য শহীদ হবে না অবশ্যই আমির লাগবে ওসু লাগবে এইগুলি দেখাইয়ের ক্ষেত্রে এইগুলি নেই আবু রাজি আল্লাহ এক কাপের হত্যা করে ফেলছে পরে গিয়ে কাপেলে আক্রমণ করতেছিলেন না যাতারীতি কোথায় ওনার আমির অথচ আমির আছে সে আমিরের অনুমতি দিয়ে দিচ্ছে নিজের যান বাঁচাবো দেখা এটা আমি শর্ত নেই স্পষ্ট এটা কোনো আছে আমি শর্ত আছে এখন দেখাটা আরেকজনও করতে যাইতেছে দুইজনে মিললে করলে কি শক্তিশালী বেশি হবে না শত্রু তাড়াতাড়ি ঘায়াল হবে না শত্রুরে ঘায়াল ফরজ সুতরাং মিলাটা এখানে ফরজ হয়ে গেছে এখানে তার সাথে দ্বন্দ্ব রাখা আর কিন্তু আমার যাওয়ার ক্ষেত্রে ফরজ না কি আরেকজনের পাওয়া কিন্তু যখন পেয়ে তখন মিলে দেওয়া কি ফরজ এখানে নেতৃত্বের লোভের কারণে ভাগ হয়ে থাকে এটা কি আমির বা কোন দেওয়া হয়ে কি কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে একসাথে মিললে শত্রু সবাই একটাতে ধরলে সব দিলে কি করে ফেলবে ধরে ফেলবে সেই ক্ষেত্রে নিজেরা কি থাকতে পারে শুধু পরিচয় বিচ্ছিন্ন থাকতে পারে সেটা বিন্দুদের যে নিজেদের মধ্যে বন্ধ রাখা নিজেদের নেতৃত্বের কারণে আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করেছে আরব মুজাহিদরা আর কারা তালেবা শেখ আব্দুল্লাহ জাহুলেন শাফিউল মাজাহুলি মজাব আইমানা জাহরি বর্তমান তিনি আর এমনি সব উনি এলেন কি এবং তালেবান রইল পাক্কা হানু আছে আফগানিস্তানের জাহাদ কালাম আছে সেখানে তাদের এই বিভিন্ন গ্রুপ হওয়ার এই নিয়ে কোনো দ্বন্দ্ব আছে চুল পরিমাণ কোন দ্বন্দ্ব এই পর্যন্ত আমরা শুনছি যে উনি হাম্বলি হাম্বলি ডাক্তারে স্বাগত করতে চাইছে উনি সালাফি সালা ভিডারে করতে চাইছে উনি হানাফি হানাভেদারে সাফাই দিতে চাইছে সবার উপর উনি কি মালিক দিতে চাইছে এই মিশন বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ কাজ করছে এটা হলো আন্তর্জাতিক এটাই আপনারা কতটুকু এটাতে মানে কোন দৃষ্টিতে গ্রহণ করেন জানিনা কিন্তু আন্তর্জাতিক ভাবে এখন আমাদের দেশে শত্রু শত্রুটা একটা কষ্ট হল মুসলমান মুজাহিদদের মধ্যে বিশেষ করে যত ফাটল দ্বারা দেখা যায় বিভিন্ন ইস্যু দিয়ে কিন্তু যারা সহি জেহাদ করতেছে এরা এই ফাটলে কি করে না এর দ্বারা বিষয়টাকে সারতেছে না যেই মহিলার বাচ্চা এই মহিলাকে কাটতে রাজিয়েছে সময়ের ওই যে গণেশ রেলের ঘটনা আসছে বুহারিতে আসছে ঘটনায় কিন্তু যেই মহিলার কি ছিল না বাচ্চা ছিল সে চুপচাপ জেহাদা আসলে এখানে শক্তের একেবারে ফরজ একটা আম ফরজ না কিন্তু এটাতে যে আসলে ওই সৈয়তের আহম ফরোজ মনে করতেছে অন্য কোন রাখতেছে না আর যারা মা হয় এই বিষয়গুলি দিয়ে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছি একক্ষেত্রে মুক্তি সুচুর মতাই দেখছে যে আক্রমণ ইসলামের উপর চলতেছে এই অনুভূতিটা যদি অলামাই থাকতো তারা গুনাফ মনে করতায় যে আক্রমণ নিয়ে সময় ব্যয় করাকে তারা কি মনে করতো গুনাহ মনে করতো রহমতাল জাহির মন্দির আমরা হালক টা কোন পর্যায়ে গেছি উনি সেই সময় বলে গেছেন আর সেই তুলনায় এখন কি পরিমাণ আঘাতটা চলতেছে লালিনিয়তের এরপরে স্পষ্ট আল্লাপাক দেখায় দিয়েছেন মিশরের এই গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় গিয়া কি হয় নাই সকল হয়নি এক বছর ক্ষমতায় থাকা অবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে ক্ষমতায় গেছে যে কই দিন ছিল সেই কই দিন আল্লাহর হুকুম একটা অনাচাইরা তারা পারছে যে কই দিন ছিল ওকে দিন বলতে পারবে আল্লাহর কাছে গিয়া যে তোমার একটা হুকুম আমি লঙ্ঘন করিনি এটা বলতে পারে সে আমার নিয়ত ছিল ভবিষ্যতে তোমার একটা হুকুম লঙ্ঘন হবে না কিন্তু বর্তমানে একটা হুকুমার ছাড়ে নাই এটা বলতে পারবে সে একটা হুকুমার ছাড়ি নেই তোমার এই দুইটা মেয়েদের ফরক এটাই ইসলামের একটা হুকুমার মধ্যে অবকাশ আমাদের ফালা তুতি আইন মুকাশ দিবেন গণতান্ত্রিক পদ্ধতি গেলেই এটা মানতে হবে কিছু না কিছু সার করতে হবে দিতেই হবে ইসলামের বিপরীতে যাইতেই হবে এই অধিকারটা কে দিল এখন টিউব বর্ষানো এটা ফরজ এই যুক্তি দিয়ে দেয় টিউবওয়েল দিয়ে তো হাজার হাজার মানুষ ওজু দিয়ে নামাজ পড়তে পারবে যুক্তি দিয়ে তো ঠিক আছে কিন্তু এই টিউবওয়েল বর্ষানোর ক্ষেত্রে সময় ব্যয় হয়ে গেল নামাজ পড়লো না তার কি ফরাজ হবে জিম্মদের সাথে থাকবে আমাদের অনেকটা হালত এমন হয়ে গেছে যে আমি তো টিউবওয়েল বসেছি আমি তো কোয়া করতেছি এখন কি করে নিয়ম কি করছেন কি করছেন আটকে দিছি এই কথা বলছে না রমদিনে গিয়া লো এখন তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেনি বাস ওখানে আবার দিক না কে আরো কিছুদিনে তাতে ছিল আর কিছু না তো এক বছর আগে আরবরা মোদিনে ঘেরাউকে চাইছিল তাদেরকে উৎখাত করে দিবে মোদিন এই গিয়া আর সেই জায়গায় মোদিনা মক্কার কুলের মধ্যে যখন আসছে এখন তাদেরকে শেষ করে দেওয়াটা কত সহজ কিন্তু এখানে দাঁড়ায় তারা বলছে যে আমরা জান দিব তারপর তারপরে জমিয়ে যাবে আল্লাহাক রেখি আল্লাহাক বলছেন যে তোমাদের মারাত্মকামা ফি কুলুবিহীন বলছেন যে তাদের দিল দেওয়ার জন্য সত্যিকার অর্থে শুধু মুখের জমা খরচ না এটা আল্লাহাকটি দিয়ে দিয়েছেন ফা মা ফি কুলুবিহীন আল্লাহ বলছেন রাজি হয়ে গেছেন বলো সাহা আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তাদের প্রতিশোধ প্রতিষ্ঠিত হবে না তুমি যেটা রাখতো সেটা তো তোমার শুধু একটা দূরবর্তী চেষ্টা এই দূরবর্তী চেষ্টাটা ফলপ্রসূ হবেই না যদি তুমি ওই কারণ জাহাজ দুবাই ফেলতেছে এখন জাহাজে ছিদ্র বন্ধ করা কোনো কম এখানে যাত্রী সাঁতার শিখাইলেও কোনো কামাইবা এখানে ফেলাই না যাদেরকে তুমি অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখছো এটার মধ্যে থেকে দূরে সরায় তুমি ফেলাইলে তো স্পষ্ট এইভাবে দিছে রস এখানে কিন্তু যাইবেসলাম গালেব করা দিন প্রতিষ্ঠা করে এটা কি খরচ না কিন্তু উত্তরিকার সহিপথ না দেখায় শুধু এটা বিরোধিতা করলে কেউ মানবি যথাযথ তাদের প্রতিরোধ হইলো অথচ শহীদ পথ আছে শনি খাবার কাছে সঠিক খাবার আছে বিশুদ্ধ খাবার আছে আমি না দিয়ে বলতেছি ওই বিষাক্ত শেষ পর্যন্ত করবো যে আমি তো এমন মরবো সেমন মরবো খাইয়ে মরে খাইয়ে মরতাছে বিশুদ্ধ খাবারটা তারা আসলে ওরা যে হইতেছে বিভিন্ন বিভ্রান্ত হইতেছে দোষটা যারা সঠিক খাবারটা জানে দিতেছে না আমি চেষ্টা করলে রাস্তায় উঠাই দিতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে এই পথে সামিল রাখো পথ এটা আলহামদুল্লাহ চালু আল্লাহ অসম্ভব কাজের কি না নির্দেশ দেন না এখন এই পথের সাথে আমাদের জড়িত হওয়া আন্তর্জাতিক কাজটা হইল সবচেয়ে প্রধান শত্রু আমাদের দ্বিতীয় নম্বর সূত্র হল ওদের সহযোগী স্থানীয় যে মূর্তা সরকার বলি আছে আন্তর্জাতিক বেমদাহের মানা দিল যে ওই মূল সত্রটারে ঘায়াল করার জন্য যা যা প্রয়োজন এই কাজটার সাথে তোমরা সরাসরি জড়িত হো এরপরে স্থানীয় সরকারগুলি যদি তোমাদেরকে সেই কাজে বার্তা দেয় যেখানে তুমি আর সামনে বাড়তে পারতেছো না অগত্যা তার সাথে সেই বাধাটা জন্য তার সাথে তুমি কি হোক জড়াও এখন প্রয়োজন যেখানে ওই ওদের সাথে তাদের বিরুদ্ধে লড়া ছাড়া কিটা করে থাকবে না মূল মান হাজ হবে কোনটা ওই বড়টা এরপরে এখানে সাধারণ জনগণের ব্যাপারে মান হাজি দেওয়া হয়েছে ওনাদের জনগণের অসুবিধা হয় জনগণ দিগরে যায় এমন কোন কাজ সম্পাদন না আব্দুল্লাহ এই খাসটা কোথাও ধারণের জন্য একটা মান হাজ দিয়ে গেছে প্রথম হলো হিজরত দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হলো রিবার চতুর্থ নম্বর কেতাল রিবারটার কথা রিভার হলো ঘেরিলা ধরনের গোপন ভাবে কিছু কিছু আক্রমণ যেন ওরা ভীত সন্ত্রস হয়ে যায় আতঙ্কগ্রস্ত হয়ে যায় ক্যাটার দ্বারা হবে কি ওরা আতঙ্কিত আর মুজাহিবদের কেতালের অভিজ্ঞতা শুরু হয়ে যাবে কিছু শহীদ হবে শহীদ হবে ব্যর্থতা না আর ওরাও কিছু মরবে ওদের মরলে জমিন উর্বর হবে হবে মুসলমানের এই পাকিস্তান এখন আলিমুলারা সম্মানিত কেন কারণ আলিমুলের হাতে অস্ত্র আছে একটা হিদি পাকিস্তানের এলাকায় কেউ ধরে নেয় তখন শুধু টেলিফোন করে ধরে নিতেছে খবর আছে অটোমেটিক ছেলে দিয়ে যদিও দেখা যায় শাস্তি দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন হালকা এমন পর্যায়েছে তারাই শাস্তি দেওয়া দিতেছে কোনো বিপদ তাইতেছে তারা কিন্তু ওখানে বিপদে একান্ত ভাবন লাগতেছে একটা সামঞ্জস্যতা আছে আল্লাহ শত্রুরে একটা ভয় আছে আতঙ্ক আছে কিন্তু এখানে আমাদের আল্লাহর শত্রুরা একের সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ বিশঙ্ক সম্পূর্ণ একারে তারা গৌরবের অবস্থায় আছে যা ইচ্ছা তা করতে পারতে এই জন্য এত সাহস হয়েছে সারা পৃথিবীর কোন ভাষায় কোন ব্যক্তির দ্বারা এই এত ধরনের জঘন্য বক্তব্য কেউ কোনদিন শুনছে আমাদের দেশে যা সম্ভব হয়েছে কেন এই সাহস তারা কোথায় গেছে এদের যানের মায়া নাই অবশ্যই ছিল কিন্তু তাদের জানের উপর আঘাত করে একটাই না আমরা এমন ঘুমানি ঘুমিয়েছি যার কারণে এই ভুগান্তিটা আমাদের আসছে আমাদের উপর আমাদের সুখ শান্তি সব ঠিক এড়িয়েছে কিন্তু রসমের উপর এই ধরনের কি হয়ে গেল কর্মকাণ্ড চলে গেল এরপর আমরা এখনো সেটা হতে পারে আমাদের রক্ত এখনো গরম হইতেছে না এরপর আর কিসের মধ্যে কি গরম করবে এই জন্য এখন আমাদের শরীর হওয়া দরকার যে কোনো ভাবে পারি আমরা ওরা আমি এখানে শুধু হক বক্তব্যটা দিলে ইনশাল্লাহ শরীর খাওয়া যাওয়া হবে তাহলে যারা কাজ করি এরা কাজের রাস্তা পায় এটা আমরা মজবুত করতে বলে আমরা মাদ্রার সঙ্গে মজবুত করলাম আমরা আমাদের সবকিছু মজবুত করলাম মসজিদ মজবুত করলাম কোরআন মজবুত করলাম কিন্তু এই দফাটার জন্যই দেখেন রসুরের জীবন ব্যয় হয়ে গেছে মকসুদার কেন মাকসুদার কোন এখানে প্রশ্ন নাই রসুল যেটা জরুরত সেটা হলো এখানে আল্লাহ পাখির হুকুম এটা পালন করার দ্বারা আল্লাহ করতে হবে যেটার দরকার এখন রসুল সারা জীবন কাটাই আছে এই পথে এটা কি মাকসুদের মধ্যে জীবন কাটাই থাকে মক্সুদারটা আমি এমন এটা তো ভাগ করছে যেটা বাহ্যিক দেখতে সেটাও কি এই হিসেবে ভাগ করছে এবার তৈরি যখন এডর হুকুমা গুরুত্বহীন এই কথা বোঝারের জন্য রসুল পারে গেলেন কি লেগে সারা জীবন দেন সেই ওই ভাগ আমরা নিয়ে পালাইছি আমাদের থাকার আমরা তো নিয়ে আসি দরকার এটা জরুরি যেহেতু হক কাপা এটা কেতালের এর সাথে জরুরি হওয়া আমাদের জরুরি আল্লাহ আমাদেরকে কাপালার অন্তর্ভুক্ত করে দিন হাসের মাঠে যেন এই বিজয় মিছিল আমরা শরীর খেতে পারি যেখানে হুসেন সর্দার আসেন থেকে আসেন আল্লাহ ও কতাল দিনের উন্নত অবস্থা ছিল ধীরে ধীরে ছুটছে অবনতি অবস্থা এসে গেছে মাহাদ আলাইসলাম এই শীতল ধরবেন আরুমাতি হাত তাস্লিম শরীর দেখেন ওই আল্লাহ থেকে নেয়া করে এই চালেসাম পর্যন্ত পর্যন্ত জিনিসটা চালু আছে সেই কাফেলা কত বড় বিশাল মহান কাফেলা। এটাই হলো সাওয়াদে আজমটা সাধে আজম মানে আকসার না এটা আমরা ভুল বলি সাওয়াদাল আজম যে বড় জামাতের অসহর এটাই সে বড় জামাতের আল্লাহ থেকে শুধু এই চালেচা পর্যন্ত আসে সংখ্যা কোনটা বেশি ডানা মুসলমানদের মধ্যে বেনামদির সংখ্যা বেশি নামাজের সংখ্যা কম এই জন্য কি আমি বেনামদির দলের অন্তর্ভুক্ত হয়ে যাবো নজুবিল্লা সাবাদে আকসার দেখিয়া আহলো ইদন থেকে বলছেন নিরানব্বই যদি রশিদ বিচ্ছিন্ন থাকে তাহলে নিরানব্বই জন সাহায্য এবং বিচ্ছিন্ন এবং ফিরকা আর একজনের লুকিয়ে জামাত কোথায় আছে আল্লাহর হকুম আছে আর ওরা আল্লাহ হকুম থেকে বিচ্যুত সংখ্যা দিক দিয়ে না এটা হলো এই সরিয়তের এই দলিল দিয়া আর সরিয়তের দলিল কাসরত না এখানে আক্তার অন্য বলব হারস্তামুখারস্তা আকসারের ব্যাপারে খাইছিল এটা তুমি তিন জমানার পরে সরাসরি হবো আকসারের মিথ্যার আকসার হব মিথ্যার মধ্যে তুই ওখানে আবার চাওয়া দেয়া যাবো আকসারটা কি এই জমানায় সাহা এই কারণের জমান এবং একটু কিছু ভুল আছে আল্লাহ ক্ষমতা নামাজের তারা প্রতিষ্ঠা করবে যদি ইসলামী শাসন থাকতো সমাজের মধ্যে একটা বেমাবাজি থাকার অবকাশ ছিল হত্যা করে দিতে থাকে কিন্তু হানাভিমাজ বন্দি থাকবে সমাজের বেমাজি ঘুরতে পারবে না এটা তো সমাজের সাথে ক্যান্সার ছাড়াবে নামাজের প্রতিষ্ঠাটা নামাজি বানানটা তো নির্ভর করে এটার উপর